created with free version for non commercial use বাবা মার ভয়ে স্ত্রীর কে টাকা দিয়ে থাকি জন্য গুনাহ হবে টাকা দিয়ে থাকেন তার খরচ ভরণ পোষণ খরচ যদি হয় ক্ষেত্রে বাবা মা অসন্তুষ্ট কোন তবে যদি সাময়িক মনে করেন যে বাবা মার সাথে আমার ছেলে যা উপার্জন তার মালিক আমি বিদেশে ছেলে বিয়ে করে স্ত্রী রেখেছে দুই বছর তিন বছর কষ্ট করে আর সব টাকার মালিক বসে আছে বাড়িতে বিভিন্ন বসে আছে পুরা আর ও মালিক তার মালিক যখন প্রয়োজন হবে আপনার অনুমতি নেওয়ার প্রয়োজন আপনার ব্যাগে টাকা রাখাছে টাকা নিয়ে যেতে পারে এতটুকু অধিকার আছে কারণ আন্তুকা মালুকা আিকা তুমি এবং তোমার ধন সম্পদ তোমার বাবার সুতরাং নিজের সম্পদের জাহের বাবারা মনে করে যে বৌমার ভরণ পোষণের দায়িত্ব কার ওই বুড়া বুড়া নিজের উপরে নিয়ে বসে আছে না আপনার ছেলে যে বিয়ে করেছে তার দায়িত্ব তাকে দিতে হবে তাকে কালকে আমাদের জবাবদেহী করতে হবে বাবাকে দিয়ে দিলেন অনেকে স্ত্রীকে আর ছেলেদেরকে মেয়েদেরকে ভাসিয়ে দিচ্ছে সব টাকা নিয়ে গেছে বাবা আর জমি কিনেছে নিজের নামে আর জমিগুলি সব ভাইরা নিয়ে গেল হচ্ছে না এরকম ঘটনা ঘটছে